সালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আমরা চতুর্থ পর্ব শেষ করে পঞ্চম পর্বে ধারাবাহিক আলোচনা করছি যে বিষয় আমরা আলোচনা শুরু করেছিলাম পঞ্চম পর্বের আগে সে বিষয়টি হচ্ছে আল্লাহ তর কতলার অবস্থান সম্পর্কে যে সঠিক বিশ্বাস আমরা জেনেছি যে আল্লাহ তবরকো তালা আসমানের উপরে আড়সে অথচ এই আকিদার বিপরীতে আমাদের সমাজে মুসলিম সমাজে আরও দুইটি আকিদা সমানভাবে প্রচারিত আছে একটি হচ্ছে আল্লাহ মমিনদের অন্তরের ভিতরে থাকেন এবং এই বিষয়ে তারা একটি হাদিসও পেশ করে থাকেন যেই হাদিসটা হচ্ছে কলুবুল মমিনিনা আর সোল্লাহ কলব হলো আল্লাহর আর্শ নিঃসন্দেহে এটি একটি জাল হাদিস এই হাদিসটি নুরুল আসরার নামক একটি গ্রন্থের ভিতরে পাওয়া যায় এটা জাল হাদিস তার প্রমাণ হলো যে আল্লাহ তবরকতলা স্বয়ং কোরআন মজিদের ভিতরে তার অবস্থান সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন তার বিপরীত জাল হাদিসের আলামত হলো সরাসরি কোরআন বিরোধী হবে আমরা চতুর্থ পর্বে আপনাদের সামনে কোরআন এবং সহি হাদিস থেকে आल्लार अवस्थान सम्पर्के दलिलगलो पेश कर दलिले स्पष्ट बिोधिता हादिसटी आल्ला रसुल सलम तर नामे जाल हादीस मर्मे ये सतर्क कर दिए एक एक्टी सही हदीसर मध्यमें हदीसटी प्राय सत्तर जन सहबी वर्णना करखारी मुस्लिम तिरमिजी नासाईबन मजा सह প্রায় সকল হাদিস গ্রন্থের ভিতরে হাদিসটি পাওয়া যায় আল্লাহ আল্লাহর রসুলাম বলছেন মনকাজা বা আলিয়া নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করবে সে যেন দুনিয়াতেই জাহান্নামে তার স্থান বরাদ্দ করে নিল যেহেতু আল্লাহর রসুল সাল আলহি আসাল্লামের এই হাদিস থেকে তার প্রতি মিথ্যারোপ করার সম্ভাবনা তিনি ব্যক্ত করেছেন সেই হাদিস অনুযায়ী আমরা দেখছি কুলুবুল মামিন আরশোল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি বানানো বানোয়াট একটি হাদিস অসংখ্য কোরআনের আয়াত এবং অসংখ্য সহি হাদিস এর বিপরীতে রয়েছে এ কারণে এই হাদিসটিকে মহাদিসিনে কেরাম জাল বলেছেন যারাই এই দলিলগুলো দেখবে তারাই এই হাদিসটিকে জাল বলে বিশ্বাস করতে বাধ্য হবে অন্যথায় এতগুলো কোরআনের আয়াত এবং এতগুলো রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস অস্বীকার করা প্রযোজ্য হয়ে যায় তারপরও যুক্তির নিরিখে এই আকিদা টিকার মতো নয় তার কারণ যদি আমরা এই হাদিসটাকে বিশ্বাস করি যে আল্লাহ তবরকতলা মমিনদের কলবের মধ্যে থাকেন তাহলে প্রমাণিত হবে আল্লাহ একাধিক কারণ এক একজন মমিনের অন্তরে যদি একজন করে আল্লাহ থাকে নওজবিল্লাহ তাহলে বহু আল্লাহ বা বহু মাবুদে আমরা বিশ্বাসী হয়ে গেলাম নওজবিল্লা অথচ আল্লাহ তবরকতলা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে দ্বৈতবাদ এবং তৃতীয়বাদে বিশ্বাসী হওয়ার কারণে আল্লাহ তো বড় কতলা কাফের ঘোষণা করেছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা আল্লাহকে তিনজনের একজন বিশ্বাস করে তা আমরা যদি কুলুবুল মমিন ইন আরশুল্লাহ মমিনদের কলব হল আল্লাহর আরস এটা যদি বিশ্বাস করি তাহলে খ্রিস্টানদের চেয়েও মারাত্মক আকিদাগত ক্ষতির মধ্যে আমরা পড়ে গেলাম আমরা অসংখ্য আল্লাহ বিশ্বাসী হয়ে গেলাম নাউজবিল্লা যত মমিন তত কলব এখানে আমাদের গোজা মিল দেওয়ার কোনো সুযোগ নাই। যেখানে আল্লাহ তো বড় কতলা স্পষ্ট করে কোরআনের বিভিন্ন আয়াতে তার অবস্থান সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেখানে এই ধরনের বিশ্বাস করা এবং এই ধরনের হাদিস ভ্রুক্ষেপ করার কোন সুযোগ নেই এখন আসে আরেকটি আকিদা যে আকিদা আমাদের সমাজে প্রচারিত সেটা হলো কি আল্লাহ তবরকতলা সর্বত্রে বিরাজমান আল্লাহ তো বরকতলাকেও সর্বত্রে বিরাজমান যদি মনে করা হয় এই ক্ষেত্রেও আমরা পূর্বে যে সমস্ত দলিল পূর্বে যে সমস্ত আয়াত এবং হাদিস পেশ করেছি এই দলিলগুলোকে অস্বীকার করা হয় ये दलिलगुलो के पास काटिए जावास भ्रांत आकिदा पोषण अल्लाह सर्वतमान यही ब्यापारे कुरान हादी स्पष्ट दलिल पावापारे समस्त दलिल प्रमाण व्यवहार कर दलिल प्रमाण उपस्थापन कराए यह समस्त दलिल प्रमाण यथाथ नय यह समस्त दलिल प्रमाण সঠিকভাবে বুজের ওপরে সঠিক অর্থ এবং তাফসিরের ওপরে প্রতিষ্ঠিত নয় যা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে প্রমাণ করব এখন যদি আমরা বলি যে আল্লাহ তবরকতলা সর্বত্রে বিরাজমান এমন কি অনেকে এরকমভাবে বলে থাকেন আকিদাটা আল্লাহ তবরকতলা সর্বত্রে সব কিছুতে বিরাজমান তাহলে এখান থেকে এক শ্রেণীর সুফিবাদী যারা এই ধারণা পোষণ করে থাকে सबकिछ आल्ला सब किस मबूद ये परिणत होटाई सठीक प्रमाणित जाए अथच यह धरण आकदा हल भ्रांत मुसलिम समाज भती किसीबादी आल्ला तवरकोतला सम्पर्जे भ्रांत आकदा पोषण कर गो आकदार ही समर्थन हो जाए যেমন সুফিবাদীদের জন্য এক ব্যক্তি ধারণা করত যে সব কিছুই আল্লাহ সব ব্যক্তি আল্লাহ এবং সব সৃষ্টি আল্লাহ নাউজুবিল্লাহ। যেমন এক ব্যক্তি সুফিবাদীদের মধ্যে এক ব্যক্তি আল্লাহ সম্পর্কে আকিদা পোষণ করেছিল এভাবে বাহাস্তল্লাহা আর বেঈন এসেন ফেইদা হুয়া আনা কোন কোন বর্ণনায় পাওয়া যায় বাহাস্তল্লাহা সিদ্দিন হাসান ফেজা আনা আবু এজিদ বুস্তামি নামে এক সুফি এ আকিদা পোষণ করেছিলেন অর্থাৎ আমি আল্লাহকে চল্লিশ বছর অথবা ষাট বছর খুঁজে ফিরেছি আল্লাহকে কোথাও পাওয়া যায় নাই পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে আমি তো আল্লাহ নওজবিল্লাহ আমি যদি আল্লাহ হয় আর আল্লাহকে খুঁজি তাহলে কিভাবে পাওয়া যাবে পাওয়া তো সম্ভব নয় এই আকিদা সমর্থন হয়ে যায় আল্লাহ যদি সর্বত্রে এবং সব কিছুতেই বিরাজমান থাকে তাহলে নওজুবিল্লা এই সুফি ব্যক্তি যে আকিদা পোষণ করল অর্থাৎ সে নিজে আল্লাহ এটারই সত্যতা এটারই আমরা সঠিকতা যেন স্বীকার করে নিলাম মেনে নিলাম নওয়জুবিল্লা অথচ আল্লাহ তো বরকতালা তার সম্পর্কে তার অবস্থান সম্পর্কে স্পষ্ট করে আমাদের কাছে তুলে ধরেছেন কোরআন মজিদের ভিতরে আর একজন সুফি ব্যক্তি ইবন আরাবি উনি বলে গেছেন আল্লা আব্দ ওয়র্ব আব্দুন ইয়া লাইতা লইতা মানিল মুকল্লফ অর্থাৎ বান্দাই হল রব এবং রবই হচ্ছে বান্দা হায় আমি যদি জানতাম কে কার বাধ্য নওয়া এটা অত্যন্ত ভ্রান্ত একটি আকিদা যা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করা থেকে এসেছে এখানে বলা হচ্ছে বান্দা রব এবং রবই বান্দা হায় আমি যদি জানতাম কে কার বাধ্য অর্থাৎ যদি ব্যক্তি নিজেই রব হয় এবং রবই যদি ব্যক্তি হয় তাহলে সেই ক্ষেত্রে কে কাকে দেখে ভয় করবে এবং কার জন্য সে আমল করবে আর কার জন্য সে বিভিন্ন ধরনের অন্যায় এবং অপকর্ম পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকবে যদি বান্দাই রব হয় এবং রবি বান্দা হয় তাহলে সেই ক্ষেত্রে তো কে কাকে ধরবে কে কাকে শাস্তি দেবে কে কার কাছে জবাবদিহিতা করবে সেই বিষয়ে তো আমরা স্থির করতে পারছি না নওয়াজিল্লা এই আকিদা হচ্ছে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা আল্লাহর পরিচয় নষ্টকারী আকিদা এই আকিদা যারা পোষণ করবে নিশ্চয়ই তারা কবরের প্রশ্নের জবাবে বলতে পারবে না রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপরে আরও একটি আকিদা তারা পোষণ করে সেটা কি মালকলবু আল খিনজির ইহুনাফিল কেন্লা রাহেবু কুকুর এবং শুকুর আমাদের ইলাহ ছাড়া আর কিছু নয় গির্জার মধ্যে যে পুরোহিত যেই পাদরিকে পাওয়া যায় সেও আমাদের একজন রব নাওজিল্লা অর্থাৎ আল্লাহ সব কিছুতে এবং সর্বত্রে বিরাজমান এই আকিদা পোষণ করার থেকে এই ধরনের দৃষ্টিভঙ্গি এক শ্রেণীর সুফি এক সাধকরা পোষণ করেছে এই আমরা এই আকিদাকে ভ্রান্ত জানি এবং এই আকিদার সম্পর্কে যারা প্রবক্তা হয়েছেন এই আকিদার যারা ধারকবাহক হয়েছেন তাদেরকে আমরা ভ্রান্ত বলে জানি আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরও কিছু খণ্ডনমূলক কোরআন এবং সহি হাদিস থেকে আলোচনা নিয়ে আসব তার আগে আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে কিছুক্ষণের বিরতিতে আমরা যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আলাইকুম সাথে আসসালাম আল্লাহ কে ভয় একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তালা কাফের মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তাকি কি বৈধ হবে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আমরা বিরতির পর আবার আমাদের ধারাবাহিক আলোচনার যে অংশে আমরা ছিলাম সে অংশে ফিরে আসলাম আল্লাহ তুবরকতলাকে সর্বত্রে বিরাজমান মনে করাটা হল সম্পূর্ণ বাতিল আকিদা তার কারণ আমরা ইতিপূর্বে আপনাদের সামনে ব্যাখ্যা করেছি এই আকিদা যদি সঠিক হয় তাহলে ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে যে সুফি সাধকরা বাতিল আকিদা পোষণ করেছেন সেই বাতিল আকিদার সমর্থন হয়ে যায় এছাড়াও আমরা যদি এই আকিদাকে মেনে নেই তাহলে আমাদের কণ্ঠ বন্ধ হয়ে যাবে যদি আমরা প্রশ্ন করি যদি আল্লাহ সর্বত্রে বিরাজমান থেকে থাকেন তাহলে আপনি যে জায়গায় বসে আছেন। সেই স্থানেও কি আল্লাহ আপনি যেখানে পা রেখেছেন এই পায়ের নিচেও কি আল্লাহ প্রস্রব পায়খানাও কি আল্লাহ বিরাজমান আল্লা তু বরকতলা আছেন। অবশ্যই আপনি এ সময় বলবেন যে অবশ্যই আল্লা তরকোতলা এই সমস্ত নাপাক জায়গায় প্রস্রবখানা পায়খানা পায়ের নিচে নিতম্বের নিচে আল্লাহ নেই অতএব এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহকে সর্বত্রে বিরাজমান মনে করলে আল্লাহ তবরকতলার সর্বোচ্চ বেঈজ্জতি হয়ে যায় আল্লাহ তরকাত তালাকে কঠিনভাবে বেঈজত করা হয় এখন আমরা অবশ্যই এই আকিদার বিপরীতে সঠিক আকিদা আপনাদের সামনে যদি উপস্থাপন করি তাহলে এভাবে করব। আল্লাহ তো বারকতলা সর্বত্রে বিরাজমান নন বরং আল্লাহর সামনে সব কিছু বিরাজমান যেহেতু এই সমস্ত নাপাক জায়গায় আল্লাহ তরকো তালার অবস্থান স্বীকার করলে আল্লাহ তো বরকো তালাকে সর্বোচ্চ পর্যায়ের বেজুতি করা হয় অতএব আল্লাহ তো বরকোতালার ইজত আমরা যদি রক্ষা করি আল্লাহ তর কতলার মর্যাদা যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই এই ধরনের আকিদা পোষণ থেকে আমরা বিরত থাকব। অতএব এখন আমরা যেটা আকিদা পোষণ করবো সেটা হলো আল্লাহ তো বরকতলা আরসের উপরে আল্লাহ তো বরকতলা আসমানের উপরে আল্লাহ তো বরকতলা উপরে রয়েছেন যা আমরা অতীতে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণ করেছি সেটাই আমাদের বহাল থাকবে সেই আকিদার উপরে আমরা অটল থাকব। আমরা যদি এই বিষয়ে আল্লাহ তরকোতলার এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস আরও বেশি করে পর্যালোচনা করি আরও বেশি করে যদি আমরা অনুসন্ধান করি তাহলে এর উপরে আরও একট্ট দলিল আমরা পাব। যেই দলিলের মাধ্যমে আমরা নিজেরা সন্তুষ্ট হব এবং অপরকেও সন্তুষ্ট করতে পারব অনেক সময় অনেক ভাই ভ্রান্ত আঁকিদার উপরে অটল থাকেন ভ্রান্ত আঁকিদার উপরে তারা পিড়াপিড়ি করেন বাড়াবাড়ি করেন স্থির থাকেন এবং তারা সহি আঁকিদা পেলেও গ্রহণ করেন না তারা এমন ধরনের একটা যুক্তি পেশ করে থাকেন যে এক একজন এক এক কথা বলে এক আলেম এক এক ধরনের আকিদার এবং এক এক ধরনের দৃষ্টিভঙ্গির কথা বলেন আমরা কাটটা বিশ্বাস করব সবাই কোরআন হাদিস থেকে দলিল দিয়ে কথা বলেন আপনিও তো কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিলেন এবং যারা এ সমস্ত আঁকিদা আমাদেরকে শিখিয়েছেন মমিনদের কলবে আল্লাহ থাকেন এবং আল্লাহ সর্বত্রে বিরাজমান তারাও তো কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বুঝিয়ে থাকেন এই ক্ষেত্রে আমরা নিজেই যাতে সিদ্ধান্ত নিতে পারি যেহেতু উভয় পক্ষের আলেমরা কোরআন এবং হাদিসের দলিল দিয়ে থাকেন তাই আপনি বিভ্রান্তির ভিতরে পড়েছেন এই বিভ্রান্তি থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আরেকটা দলিল আপনাদের সামনে তুলে দিতে পারি সেটা হলো মেরাজের ঘটনা আপনারা সকলেই মেরাজ সম্পর্কে জানেন অনেক আলেম ওলামা এবং বক্তার আপনারা আলোচনা শুনেছেন বক্তৃতার ভিতরে তারা মেরাজের ঘটনা বলে থাকেন এই মেরাজের ঘটনার মধ্যে আমরা কী পেয়ে থাকি আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ তরতলা মেরাজে নিয়ে গেছিলেন জিবরিল আলহি সাল্লা সাল্লামের সহযোগিতায় আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে মসজিদুল আকসাই গেলেন অতপর মসজিদুল আকসায় সালাদ পড়ে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুহা পার হয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহসাল্লাম আড়স পর্যন্ত গেলেন এখন এই ঘটনার মাধ্যমে আমরা কি পাই আল্লাহ সম্পর্কে যে আকিদা আমরা পোষণ করেছি যে আঁকিদা আপনাদের সামনে তুলে ধরেছি এই সম্পর্কে স্পষ্ট একটা আমাদের কাছে দলিল এসে গেল আল্লাহর রসুল সাল আলহসালাম মক্কা থেকে মসজিদুল আকসা গেলেন সেখান থেকে পরপর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদ্ধাতুল মুন তাহা আস পর্যন্ত যে আল্লাহর রসুল সাল্লাহ আলহিাস্লাম গেলেন যদি আল্লাহ তবরকো তাল্লাহ সর্বত্রে বিরাজমান থাকতেন যদি আল্লাহ তবরক তাল্লাহ মমিনদের কলবের ভিতরে থাকতেন তাহলে কি আল্লাহর রসুল সলাল্লাহ আলহি আসাল্লামকে এত দীর্ঘপথ সফর করানোর প্রয়োজন ছিল আল্লাহর রসুল সাল্লাহ আলহিসাল্লামের সাথেই তো আল্লাহ আসেন আল্লাহর রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের অন্তরেই তো আল্লাহ আসেন তাহলে উনি কেন ইসরাই যাবেন কেন তার মেয়েরাজ হবে অবশ্যই আল্লা তরকতলা আরসের উপরে আছেন অবশ্যই আল্লাহ তরকতলা উপরে আছেন দেখেই রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামকে এভাবে ইসরা মেয়েরাজের ঘটনায় সফর করানো হয়েছে আমাদের আল্লাহ যদি সর্বত্রে বিরাজমান থাকেন আমাদের আল্লাহ যদি মমিনের কলবের মধ্যে থাকেন তো রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কলবে কি আল্লাহ ছিল না রসুল সলাল্লাহ আলি আসল্লামের চারপাশে কি আল্লাহ তবরকতলা ছিলেন না এটাই অকট্যভাবে প্রমাণ করে যে আল্লাহ তবরকতলা আসমানে আরস্যের উপরে কখনোই উনি সর্বত্রে বিরাজমান নন কখনোই মমিন ব্যক্তির কলবের ভিতরে অনি নন এরপরও আমরা অনেক সময় মজহাবের দোহাই দিয়ে থাকি অনেক সময় তরিকার দোহাই দিয়ে একটা সত্যকে পাশ কাটিয়ে যায়। অনেক সময় মজহাবের ইমামের দোহাই দিয়ে আমরা একটা সত্যকে পাশ কাটিয়ে যাই অস্বীকার করে ফেলি এখানে আমরা ইমামদেরও কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরছি স্বয়ং ইমাম আবুহানিফর রহমতুল্লাহ আলাই আল্লাহ অবস্থান সম্পর্কে আল্লাহ কোথায় থাকেন এ সম্পর্কে তিনি কি আকিদা পোষণ করতেন তিনি কী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এই বিষয়ে আমরা জানতে পারব, ইমাম আবহানীফুর রহমতুল্লাহ আলায় আকিদার সম্পর্কিত কিতাব থেকে ইমাম আবহানীফুর রহমতুল্লাহ আল্লাহর লিখিত কিতাব থেকে আলফেখুল আকবর আলফেখুল আফসাদ তারপরে উসুল উদ্দিন আইনদাল ইমাম আবি হানিফা তার সম্পর্কে আকিদাগুলো একত্রিত করেছেন ডক্টর মোহাম্মদ আল হুমাইস আমরা এই কিতাবগুলো যদি তালাশ করি তাহলে ইমাম আবহিনী ফুর রহমতুল্লাহ আলাইয়ের আকিদা স্পষ্ট করে জানতে পারব যদি আমরা ইমাম আবহানী ফুর রহমতুল্লাহ আলাইকে ইমাম মেনে থাকি তাহলে উনি যেই আকিদা পোষণ করেছেন সেই আকিদাই তো আমাদেরকে পোষণ করতে হয় সেই আকিদারই আমাদেরকে ধারক বাহক হতে হয় ইমাম আবহিনীফর রহমতুল্লাহ আলাইকে তার বিখ্যাত সাগরের শিষ্য আবু মতি ইবলি জিজ্ঞেস করেছিলেন মনক আলা রব্বি লা আদরি আরব্বী ফিসামায় আমফিল আরদি ইমাম অবহিনীফর রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো হে আবু হানিফা যে ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে আল্লাহ আছে। তবে তিনি আসমানে না জমিনে তার সম্পর্কে আপনি কি ধারণা করেন তার সম্পর্কে আপনি কি ফতোয়া দিবেন ইমাবাহিনীপুর রহমতুল্লাহ আলাই বলেছেন হুয়াকিরুন বিল্লাহ। সে আল্লাহর সাথে কুফরিকারী সে কাফের এরপরে ইমাম আহিনীপুর রহমতুল্লাহ আলাইকে আবার পাল্টা প্রশ্ন করা হল তিনি অবশ্য কাফির বলেছেন একটা দলিল দিয়ে দলিল কি আর রহমান ও আল্লাল আর শিস্তাওয়া যে দলিল আমরা আগেও দিয়েছি রহমান আরস্যের উপরে সমুন্নত রহমান আরস্যের উপরে বিরাজমান এই দলিল দিয়েই উনি প্রমাণ করলেন যে যে ব্যক্তি এই ধারণা পোষণ করবে যে আল্লাহ আসমানে না জমিনে আমি জানি না সে যেন এই আয়াতকে অস্বীকার করলো আর রহমান ও আল্লাল আর এই জন্য উনি তাকে কাফের বলেছেন এরপরে আবার তাকে জিজ্ঞেস করা হলো সে যদি বিশ্বাস করে যে তিনি আরসে কিন্তু আরশ কোথায় আসমানে না জমিনে এটা আমি জানি না তাহলে তার সম্পর্কে আপনার ধারণা কি আপনার সিদ্ধান্ত কি উনি বললেন এই ব্যক্তিও কাফের তার কারণ এই আকিদার মাধ্যমে সে আল্লাহকে আসমানে থাকা অস্বীকার করেছে অথচ আল্লাহ বলছেন আমি আমিন তুমানফিসামাইসিফা বিকুল তোমরা কি নিরাপদ সে জাত থেকে সে আল্লাহ থেকে যিনি আসমানে রয়েছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা পঞ্চম পর্ব শেষ করে ষষ্ঠ পর্ব ইনশাআল্লাহ আমরা এই সংক্রান্ত আকিদা এই সংক্রান্ত ভ্রান্ত ধারণার নিরসন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত Ah <sighs>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 छ्रचार बारोटाय डर आंतरिक बार्ता पृथ्वी सबसे बस वृत्ति पाधर्म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 यूरोपे सब चेसि बृद्धि पाधर्म हम इसम पृथ्वी सब चीज़ बृद्धिम ग्रहण करते बा मानुष के पृथ्वी ते इसम ग्रहण करते बाध्यरबारीलम तरबारी शांति तरबी तरबारि सत्य एवं ज्ञान जाते मानव जर सकल समस्या समाधानी समस्या